জীন সৃষ্টি ও শয়তানের কাহিনী আল্লাহ তাআলা বলেন খলকাল ইনসানা মিন সলসালিম ওয়া খলকাল জান্নাম মিন মারিজিম अर्थात मानुष केोड़ा माटर मत स्वप्न मटी थी और जिनके सृष्टि करपालको अनुग्रह अस्वीकार कर কল পদ খুপ হুম্য পদ রিস অর্থাৎ আমি তো মানুষ সৃষ্টি করেছি ছাচে ঢালা শুকনো মাটি থেকে এবং তার পূর্বে সৃষ্টি করেছি জিনার আগুন থেকে আর একটু আগে আমরা বলে ফেরাস্তাক কে নুর থেকে এবং জিনাজিকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর আদম আলাহি সৃষ্টি করা হয়েছে সেই উপাদান দ্বারা যার বিবরণ হয়েছে বেশ কিছু তাপসিক বিশেষজ্ঞ বলেছেন জিনজাতিকে আদম আলাহিসামের পূর্বে সৃষ্টি করা হয় তাদের পৃথিবীতে হীন ও বিনদের এরা জিন্দেরই একটি সম্প্রদায় বিশেষ বসবাস করতো আল্লাহ তাল্লাহ জিনদেরকে তাদের উপর বিজয় করেন তারা তাদের পতককে মাত্রা করে এবং পতককে পৃথিবী থেকে নির্বাসন দেয় তারপর নিজেরাই সেখানে বসবাস করতে শুরু করে তুদ্দুর রহিম্লা তাফসিরে ইবনে আব্বাস রাদুল্লাহ আল্লাহ ও ইবনে মাসুদ রাদুল্লাহ আল্লাহ প্রমুখ সাহাবা থেকে বর্ণনা করেন যে আল্লাহ তাল্লাহ সৃষ্টি করতে চেয়েছিলেন তার সৃষ্টি করা শেষ করে আরো সে সমাহীন হয় তারপর ইবলিশকে দুনিয়ার ফেরেস্তাদের প্রধান নিযুক্ত করে ইবলিশ ফেরস্তাদেরই একটি গুত্রগুপ্ত ছিল যাদেরকে জিন বলা হতো তাদেরকে জিন নামে এজন্য অবহিত করা হতো কারণ তারা হলো ঝিন্নাদের রক্ষী বাহিনী ইবলিসেও তার ফেরিস্তাদের সঙ্গে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত। এক পর্যায়ে তার মনে এভাবে উদয় হয় যে ফেরিস্তাদের উপর আমার শ্রেষ্ঠতা আছে বলেই তো আমাকে এই ক্ষমতা দান করেছে জাহাক ওয়াহি মোহ্লা ইবনি আব্বাস রবিআল তাল থেকে বর্ণনা করেন জিনেরা যখন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ও রক্তপাত করে তখন আল্লাহ তালা ইবলিশেরণ করেন তার সঙ্গে ছিল ফেরাস্তাগণের একটি বাহিনী তারা কতককে হত্যা করে এবং কতককে পৃথিবী থেকে তাড়িয়ে বিভিন্ন দ্বীপে নির্বাসন করে দেয় মোহাম্মদ ইবনে ইসাক রহিমুল্লাহ ইবনে আব্বাস সদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে পাপিলিক্ত হওয়ার পূর্বে ইবলিশের নাম ছিল আজাজিল সে ছিল পৃথিবীর বাসিন্দা অধ্যবসায় ও জ্ঞানের দিক থেকে ফেরেস্তাদের মধ্যে সেই ছিল সকলের ছাড়া সে যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল তাদেরকে জিন বলা হতো ইবনে আবু হাত ইব্রাহিম উল্লাহ ইবনে আব্বাস্লাহ আলহমের সূত্রে বর্ণনা করছে ইবলিসের নাম ছিল আজরাজ চার ডানা বিশিষ্ট ফেরেস্তাগনের মধ্যে সে ছিল সকলের সারা ও ইবনে জুগাইয়ের সূত্রে বর্ণিত আছে যে ইবনে আব্বাস রবিউল্লাহ আলহামী বলেছিলেন ইবলিস ক্ষুত্রের দিক থেকে আর সব ফেরেস্তাদের থেকে অধিক মর্যাদাপ ও সম্মানিত ছিল সে ছিল জান্নাত সমূহের রক্ষণাবেক্ষণকারী তার হাতে ছিল নিম্ন আসমান ও পৃথিবীর কর্তৃত্ব সালিহ রাহিমউল্লাহ ইবনে আব্বাস সদ্ুল্লাহ তাল থেকে বর্ণনা করেন তিনি বলেন ইবলিস আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সবকিছু নিয়ন্ত্রণ করতেন ইবনে জারির এই বর্ণনাটি উদ্ধৃত করেছে কাতাদার রহিমুল্লাহ সাইদ ইবনে মুসাইয়াব রাহ থেকে বর্ণনা করেছেন যে ইবলিস নিম্ন আসমানের ফেরস্তাগন্ধের প্রধান ছিল হাসান বসরি রহিমুল্লাহ বলেন ইবলিস এক জন্য ফেরেস্তাদের অন্তর্ভুক্ত ছিল না সে হল আদিজি যেমন আবলাম আদিমান শাহর ইবনে শাহর ইবনে হাউসার প্রমুখ বলেন ইবলিস কৌশব জিন্ডের একজন ছিল যাদেরকে প্যারেস্তাগণ বিতাড়িত করে দিয়েছিল কিন্তু ইবলিসকে কয়েকজন ফেরাস্তা বন্দি করে আকাশে নিয়েছিল ইবলিস আরিমরা এই কথাটি বর্ণনা করছেন তারা বললেন তারপর আল্লাহ তালা আদম আলাই সালামকে সৃষ্টি করার সংকল্প করে যাতে পৃথিবীতে তিনি এবং পরে তার ধ্বংসবর্গণ বসবাস করতে পারে এবং তিনি মাটি দ্বারা তার দেহ তৈরি করেন তখন জিন্দের প্রধান এবং তাদের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী আজাজ বা ইবলিস তার চারদিকে ঘুরতে শুরু করে যখন সে দেখতে পেল যে তা একটি শূন্য গর্ব মূর্তি তখন সে আজ করতে পারল যে এটি এমন একটি দেহাবল যার আত্মসংগ্রাম থাকবে না তারপর সে বলল যদি তোমার ওপর আমাকে ক্ষমতা দেওয়া হয় তাহলে অবশ্যই আমি তোমাকে ধ্বংস করব আর যদি আমার ওপর তোমাকে ক্ষমতা দেওয়া হয় তাহলে আমি অবশ্যই তোমার অবাধ্য করবো তারপর যখন আল্লাহ তালা আদমের মধ্যে তার রূপ সঞ্চার করেন এবং তাকে সিস্তা করার জন্য ফেরাস্তাগুনকে আদেশ করে তখন প্রবল হিংসা বসে ইবলিস তাকে ইবলিশা করা থেকে বিরত থাকে এবং বলে আমি তার চাইতে উত্তম আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো তাকে সৃষ্টি করেছ কাদামাটি থেকে এভাবে ইবলিস আল্লাহ তালার আদেশ অমান্য করে এবং মহান প্রতিপালকের বিরুদ্ধে আপত্তি তোলে সে ভূত যুক্তি প্রদর্শন করে তার প্রতিপালকের রহমত থেকে দূরে সরে যায় এবং ইবাদত করে যে মর্যাদা লাভ করেছিল তা থেকে বিচ্যুত হয় এখানে উল্লেখ হয় যে ইবলিশ ফের্তাগনের মতোই ছিল বটে তবে সে ফেরস্তাদের ছাতিভুক্ত ছিল না কারণ সে হল আগুনের সৃষ্টি আর ফেরস্তাগণ হলেন গুড়ের সৃষ্টি এইভাবে তার সর্বাধিক প্রয়োজনের মধ্যে তার প্রকৃতি তাকে প্রতারিত করে এবং সে তার মূলের দিকে এই প্রসঙ্গে আল্লাহ অর্থাৎ তখন ফেরস্তাগণ সকলেই একত্রে শিস্তা করেন কিন্তু ইবলিশ করল না সে শিস্তাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করে لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ لَكُمْ عَدُوٌّ অর্থাৎ এবং স্মরণ করো আমি যখন ফেরস্তাদেরকে বলেছিলাম আদমের প্রতি চেষ্টা করো তখন সকলেই চিন্তা করো ইবলিস বেরুত সে জিন্দের একজন সে তার প্রতিপালকের আদেশ সমান্য করুন তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার কংসগরকে অর্ধরূপে গ্রহণ করো তারা তো তোমাদের শত্রু জালিনদের এ বিনিময় কত নিকৃষ্ট অবশেষে ইবলিসকে উদ্দগত থেকে নামিয়ে দেওয়া হয় এবং সেখানে কোনোরকম বসবাস করতে পারে এতটুকু স্থানও তার জন্য হারাম করে দেওয়া হয় সে অপদস্থ লাঞ্ছিত দীক্ষিত ও বিতারিত অবস্থায় পৃথিবীতে নেমে আসে সঙ্গে সঙ্গে তাকে এবং তার অনুসারী জিন ও মানুষদের মধ্যে জাহান নামের বাহিনী পৌঁছে দেওয়া হয় কিন্তু তা সত্ত্বেও সে সকল পথে ও ঘাটিতে বিভ্রান্তি করার জন্য সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা চালায় যেমন সে বলেছিল إلا قليلا قال اذهب فمن تبعك منهم فان نجهن ما جزاءكم فان نجهن ما جزاءكم جزاء ام مفورا فَفِزْ زَمَنَ اسْتطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَاجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجْلِكَ وَاجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجْلِكَ وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ وَعِيدُهُمْ وَمَا يَعِيدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سلطان অর্থাৎ সে বলল বলুন তাকে যে আপনি আমার উপর মর্যাদা দান করলেন কেন কে আমাদের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন তাহলে আমি অল্প কয়েকজন ব্যতীত তার ধ্বংসপত্র প্রত্যিত্ব দিন করে ফেলি আল্লাহ বললেন যাও তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করু যাহার নামে তাদের সকলের শাস্তি পূর্ণ শাস্তি তোমার আহ্বানে তাদের মধ্যে থেকে যাকে পারো তুমি পদশৃঙ্খল করো তোমার অসর্ভী ও পতাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ করো এবং ধনে ও সন্তান সন্তুষ্টিতে শরিক হয়ে যায় এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র আমার বান্ধবদের উপর তোমার কোনো ক্ষমতা নেই কর্মবিদায়ক হিসেবে তোমার প্রতিফল খুব যথেষ্ট পরে আদম আলা সৃষ্টির আলোচনায় আমরাভাবে উল্লেখ করব সার কথা জিনজাতিকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে তারা আদম সন্তানের মতো পানাহার ও বংশধর বিস্তার করে তাদের কতক ইমানদার ও কতক যেমন আল্লাহ তালা তাদের সম্পর্কে فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِم مُنذِرِينَ قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنْزِلَ مِن بَعْدِ مُوسَى كِتَابًا نُنَزِّلُ مِنْ بَعْدِ مُوسَى مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ وَإِلَى طَرِيقٍ مُسْتَقِيمٍ يَا قَوْمَنَا أَجِيبُوا دَاعِيَ اللَّهِ وَآمِنُوا بِهِ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 অর্থাৎ স্বরণ আমি তোমাদের প্রতি আকৃষ্ট করেছিলাম একদল চিন্তি যারা কুরআন পাঠ শুনছিল তখন তারা তার নিকটে উপস্থিত হলো তারা একে অপরকে বলতে লাগে চুপ করে শোনো যখন কুরআন পাঠ সমাপ্ত হলো তারা তাদের সম্প্রদায়ের নিকট সতর্ককারী ফিরে গেল তারা বলেছিল হে আমাদের সম্প্রদায় আমরা এমন এক কিতাবের পাঠ শুনে এসেছি যা অবতীর্ণ হয়েছে মশার পরে যা তার পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে হে আমাদের সম্প্রদায় আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সারা দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করেন এবং মর্ম যত শাস্তি থেকে তুমিদের রক্ষা করবে কেউ যদি আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি শরণ না দেয় তবে সে পৃথিবীতে আল্লাহর অবিতায় ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহর তাদের কোনো সাহায্যকারী থাকবে না তা আয়েশা রয়েছে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ওহীয়া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 وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا وَأَنَّا ظَنَنَّا أَن لَّن تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ عَلَى اللَّهِ كَذِبًا وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ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 وَأَنَّ كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ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 لَن نُعْجِزَ اللَّهَ فِي الْأَرْضِ وَلَن نُعْجِزَهُ هَرَبًا وَإِنَّا لَمَّا سَمِعْنَا الْهُدَى آمَنَّا بِهِ فَمَن يُؤْمِن بِرَبِّهِ فَلَا يَخَافُ بَخْسًا وَلَا رَهَقًا وَإِنَّا مِنَ الْمُسْلِمُونَ وَمِنَ الْقَاسِطُونَ فمن أسلم فأولئك تحروا رشدا وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن رَبِّهِ ربه يسلكه عذاباً অর্থাৎ বলো আমার প্রতি অভিপ্রেরিত হয়েছে যে জিন্দের একটি দল মনোযোগ দিয়ে শুনেছে এবং বলেছে আমরা তো বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথ নির ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনো আমাদের প্রতিপালকের কোন শরীর স্থির করব না এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা তুমি গ্রহণ করেননি কোনো পত্নী অথবা কোনো সন্তান এবং যে আমাদের মধ্যেকার আল্লাহর সম্বন্ধে অতি অবান্তর উক্তি করত অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহর সম্বন্ধে কখনো মিথ্যারোপ করবে না आज कतिपय मानुष कत जे सरण नित फा जीने अहंकार बाड़िए दी আর জিন্ডা বলেছিল তোমাদের কত মানুষও মনে করেছে যে মৃত্যুর পর আলাহ কাউকে পুনরিত করবে না এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ তার পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাড়িতে সংবাদ শোনার জন্য বসতাম কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাই না সে তার উপরে নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয় আমরা জানি যে জগদ্দাসীর মঙ্গলামলি অভিপ্রেত না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা এবং আমাদের কতক সৎ কর্ম এবং কতক তার ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন পথে অনুসারে এখন আমরা বুঝেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করতে পারব না এবং পালায়ন করেও তাকে ব্যর্থ করতে পারব না আমরা যখন পথ নির্বিশবাম তখন তাকে বিশ্বাস স্থাপন করলাম যে ব্যক্তি তার প্রতিপাল প্রতি স্থাপন করে তার কোনো ক্ষতি ও কোনো অন্যায় আশঙ্কা করবে না আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমালঙ্গন যারা আত্মসমর্পণ করে তারা সুনিশ্চিতভাবে সত্যপথ বেছে দেয় অপরপক্ষে সীমালঙ্ঘনকারীরা তো জাহান নামেরই হিন্দু তারা যদি সত্যপথে প্রতিষ্ঠিত থাকতো তাদেরকে আমি প্রচুর বাড়ি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম যা দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করতাম যে ব্যক্তি তার প্রতিফলকের স্মরণ থেকে বিমুখ হয় তিনি তাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাবেন শেষে আমরা এই সুরাটির তাফসিল এবং পূর্ণ কাহিনী উল্লেখ করেছি এবং সেখানে এ সংক্রান্ত হাদিসমূম উল্লেখ করেছি তারা ছিল নাসিবিনের জিনদের একটি দল কোনো কোনো বড় মমতে তারা ছিল গুসলার জিম রসুল সাল্লাহ মক্কা ভূমির বনেট নাখলায় তার সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন এ সময় তারা তার নিকটকে অতিক্রমকালে থেমে মনোভুজ সহকারে তার কুড়ান্তি লাউ ছুঁতে থাকেন তারপর রসুল সাল্লাম তাদের নিয়ে সারা রাত ধরে বৈঠক করেন এ সময় তারা রসুল সাল্লাইসাল্লামকে তার আদেশ নিষেধ সংক্রান্ত সম্পর্কে প্রশ্ন করেন তারা তাকে খাদ্য সম্পর্কে প্রশ্ন করলে তিনি তাদেরকে বলেন যেসব হারের উপর আল্লাহর নাম উচ্চারণ করা হবে সেগুলোকে তোমরা বুঝতে পরিণত করো আর গোবর মাত্রই তোমাদের চিপ জান খাদ্য আর নবী করিম সাল আল্লাহাম এই দুটো বস্তু দ্বারা ইস্তিঞ্জা করতে নিষেধ করেছেন এই দুটো বস্তু তোমাদের বাইদের বা জিনদের খাদ্য এবং রাস্তায় প্রস্তাব করছেন কারণ তার জুন্দের আবাস্লাহ তাদেরকে সুরা আর রহমান পাঠ করে তখন তিনি বলেন তবে তোমাদের প্রতিপালক পূর্ণিয়া মত তোমরা অস্বীকার করবে এই একটি পাঠ করতেন তারা বলতো হে আমাদের প্রতিপালক তোমার কোন অবদারি আমরা অস্বীকার করিনি প্রশংসা তো সবই তোমারই পক্ষ পরবর্তীতে নবী করিম সালাম যখন লোকেদের এই সুরাটি পাঠ করে শোনা তারা বসে থাকে তখন তিনি তোমাদের ছিল আমি তাদের এ আয়ের টি করেছি ততবারই তারা বলেছিল হে আমাদের প্রতিপালক তোমার কোনো নিয়ামককেই আমরা অস্বীকার করি না প্রশংসা তো সব তোমারই প্রাপ্য ইমাম তিরমিজ রহিমুল্লাহ জুবাইয়াল আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে না তবে সঠিক কথা হলো তারা জান্নাত প্রবেশ করবে কুরআনের বক্তব্যের ব্যক্তি তার প্রমাণ তাছরা আল্লাহ অর্থাৎ আর যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় পোষণ করে তার জন্য আছে দুটো জান্নাত সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করো এই আয়তে আল্লাহ তালা জান্নাতের কথা উল্লেখ করে চিনদের প্রতি তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছে কাজে তারা জান্নাত না পাওয়া হলে আল্লাহ তালা তাদের ন্যামুদায় হওয়া তার কথা কখনই উল্লেখ করতেন এই ব্যাপারে এই দলিলটি জলস্থ এবং বোকারির রহেমুল্লাহ বর্ণনা করেছে আবু সাইদ কুত্রি রাজুল্লাহমাল বা রি আবদুল্লাহ কি বলেন আমি তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি ছাগল ও মুক্তা প্রান্ত পছন্দ করো অর্থাৎ যখন তুমি তোমার বাকরির পালে ও মাঠ ময়দানে থাকবে তখন উচ্চস্বরে আজান দেবে কারণ জাতি ও মানুষ ও অন্যান্য বস্তু যেই মজিনের আজান শুনতে পায় কে দিন সেই তার পক্ষে সাক্ষ্য দেবে আবু সাহদ ক্ষুদ্রী রাজুল্লাহমাল বলেন এই কথাটি তুমি রসদ সাল্লাম থেকে শুনেছি অক্ষান্তরে জিন্দের মধ্যে যারা কাপুর শয়তান এদের অন্তর্ভুক্ত আর তাদের প্রধান নেতা হল মানবজাতির জাতির আদি পিতা আদাম আলাহি সাল্লামের সত্য ইবলিশ আল্লাহ তাল্লাহ তাকে এবং তার বংশধর আদামের উপর দান করেছে এবং যারা তার প্রতি ইমান আনবে তার রসুলগণকে বিশ্বাস করবে এবং তার সরিয়াতে অনুসরণ করবে তিনি তাদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছে যেমন আল্লাহ বলেন অর্থাৎ আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই কর্মবিধার হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট অন্য আয়াতে তিনি বলেন ওয়া মা কান লাহু আলাইহিম মিন সুলতান ইল্লা লিনাআলমা মাইয়ুমিনু বিল আখিরা ইল্লা নাআলমা মাইয়ুমিনু বিল আখিরা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 তাদের সম্বন্ধে ইবলিস তার ধারণা সত্য প্রমাণ করেন ফলে তাদের মধ্যে একটি মৌমিন দল ব্যতীত সকলেই তার অনুসরণ করে। তাদের উপর কোন উদ্দেশ্যের তত্ত্বাবধায়ক অন্যায় আহতলা كَمَا أَخْرَجَ أَبَوَيْكُم مِّنَ الْجَنَّةِ أَنزَعَ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا مَا سَوْآتَهُمَا إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِن حَيْثُ لَا تَرَوْنَهُمْ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِّلَّذِينَ لَا يُؤْمِنُونَ অর্থাৎ হে বনিয়াদ শতান যেন তোমাদেরকে কিছুতেই উপলব্ধ না করে যেভাবে তোমাদের পিতামাতাকে সে জান্নার থেকে বহিষ্কৃত করেছিল তাদের লজ্জাস্থান দেখাবার জন্য বিভস্ত করেছিল সে নিজে এবং তার দরবার তোমাদেরকে এমনভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও যারা ইমান আনে না শতানকে আমি তাদের অনুভব করেছি মন আল্লাহ তালা আরও বলেন অর্থাৎ স্মরণ করণ যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদেরকে বললেন हमें छाचे डाल स्वप्न कंठने मटीत मान सृष्टि करी सुन करब एवं तरह मध्य रूप संचार कर तक तुम्हारा तरह सेभूत हो तक फेरज थो सकता करो क्योंकि इब्लिश पड़ोना से अंतर्भुक्त होते अस्वीकार कर आल्लाह बे इब्लिश তোমার কি হলো যে তুমি শিল্পাকারীদের অন্তর্ভুক্ত হলে না সে বলল আপনি ছাঁচে ডালা শুকনো ঠন্টনের মাটি থেকে যে মানুষ সৃষ্টি করেছে আমি তাকে শিল্প করবার না তিনি বললেন তবে তুমি এখান থেকে বের হয়ে যাও কারণ বিতাড়িত এবং কর্মফল দিবস পর্যন্ত তোমার প্রতি সে বলল হে আমার প্রতিফলা পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিই তিনি বললেন যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে অবদারিত সমাজ উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলল হে আমার প্রতিফলা আপনি যে আমাকে আমি করলেন তার জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কে এখন আমি তাদের সকলকে বিপদগামী করব তবে তাদের মধ্য তোমার নির্বাচিত না। আল্লাহ বললেন এটাই তোমার নিকট পৌঁছানোর সরল পথ বিভ্রান্তদের মধ্যে যারা অনুসরণ করো তারা ব্যতীত আমার না। অবশ্যই তোমার অনুসারীদের সকলেই নির্ধারিত স্থান হবে জাহান নাম তার ষাটটি দরজা আছে প্রতি দরজার জন্য পৃথক পৃথক দল আছে এই কাহিনী আল্লাহ তালা বাকারা আরাফ, ইসরা তোহা সাদ এ উল্লেখ করেছেন আমার তাফসিরের কিতাবে যথাস্থানী সে আমি আলোচনা করেছি সকল প্রশংসা আল্লাহরি প্রাপ্য আর আদম আলাহ্লামের কাহিনীতেও তা উপস্থাপন করবে ইনশাআ আল্লাহ তালা তার পরীক্ষা করার জন্য ইউকে ক্ষিয়ামত দিবস পর্যন্ত অবকাশ প্রদান করেছে যেমন আল্লাহ বলেন إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ অর্থাৎ তাদের উপর কোন অধিপত্য ছিল না কারা আখিরাতে বিশ্বাসী এবং কারা তাতে সন্ধিহান তা প্রকাশ করে দেওয়াই ছিল তার উদ্দেশ্য তোমার প্রতিপালক সর্ববিষয়ের তত্ত্বাবধায় অন্যত্র তিনি বলেন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 طريقكم وما انت بمصر خي اني كفرت بما اشركتموني من قبل ان الظالمين لهم عذاب اليم فادخل الذين امنوا وعملوا الصالحات جنات যখন সবকিছু মীমাংসা হয়ে যাবে তখন শৈতান বলবে আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি আমার তো তোমাদের উপর ছিল আমি কেবল তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছি সুতরাং তোমরা আমার প্রতি দুষারোপ করো না তোমরা নিজেদের প্রতি দোষারোপ করো हमें तुम्हारे उद्धारे सहाय करते सक्षम और तुम्हरा उधारे सहाय करते सक्षम नुमराज पूर्व आल्ला शहीद कर संपर्क नहीं जालिंग जन तो मनवृद्ध शास्त्री आमान आने को सक्षम हो तरह दाखिल कर जाना जर पादे नदी प्रवाहित है से स्थायी हम ते प्रतिफल अनुमति प्रमे से तरफ अभिवेदन है सालाम फल कथा कुर आन भाषा अनुजाई इगलिस षित हो समुद्रपठ एक सिंहासन आए समाहरण कर जरा मानुष्य मजे अनिष्ट कर बाधा तब आल्ला চৈতানের কৌশল অবশ্যই দুর্বল মহাবাপের আগে ইবলিশের নাম ছিল আজাজী নাকশ বলেন তার উপনাম হলো আবু কার্দুস আর এজন্যেই নবী করিম সাল্লু আলয় সাল্লাম যখন ইবনে সাইয়াদকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি দেখতে পাও সে বলেছিল আমি পানির উপরে একটি সুন্দর দেখতে তখন নবী করিম সাল্লু আলয়াল্লাম তাকে বলেছিলাম তুই লাঞ্ছিত হুই কিছুতেই তোর নির্ধারিত সীমা ডিঙ্গাতে পারবি না মূল কথা নবী করিম সাল্লাই সাল্লাম একথা বুঝতে পেরেছিলেন যে তার ভবিষ্যৎবাণী সময়ের স্বশক্তি হল সেই শয়তানের প্রদত্তন যার সিংহাসন সমুদ্রের উপর বিছানো বলে সে তাকে দেখতে পা দেখি থাকে আর এই জন্যই নবী করিম সাল্লাহ আল্লাহিসাল্লাম বলেছিল তুই লাঞ্ছিত হ কিছুতেই তুই তোর সীমা ঢুঙ্গাতে পারবি না অর্থাৎ কোনোরকমেই তুই তোর হিন মন্তুচ্ছ মর্যাদা অতিক্রম করতে পারবি ইভনেসের সিংহাসন সমুদ্রের উপর অবস্থিত হওয়ার প্রমাণ হল ইমাম আহমদ রহিমাল্লা এর হাদিস তাতে জাবির ইবনে আবদুল্লাহ বলেন রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন ইবনিসের সিংহাসন হল সমুদ্রের উপর প্রত্যাহ সে তার বিভিন্ন বাহিনী প্রেরণ করে যারা মানুষের মধ্যে হঙ্গামা সৃষ্টি করে থাকে মানুষের জন্যে সেরা ফেতনা সৃষ্টি করে সে সে অনুচর ইবনি সের নিকট মজাদার সে সকলের চেয়ে সাথে ইমাম আহমদ রহিম্লা বর্ণনা করেন जहािरिर इबनी आब्दुल्ला हर तला रसल्लाहम के बलते इब्लिस सिंहसन हल समुद्र रूप सेमू प्र जारा जनसमजे हांगामा सृष्टि करे फैतना सृष्ट जे तर सर तर से सब चेहरे बड़े ए सूत्रे इमाम अहमद रहीमुल्लाह एक एक हादेशी वर्णना कर जहािरिर इबनी आब्दुल्ला हर तलाम सूत्रे इमाम अहमद रहीमुल्ला बर्णना करें रसुल्लाम इबने सयद के जिज्ञासा करें तुम्हें कि देखते पाव से पान तुम समुद्रेपर एक सिंहासन देते जार चारपाशे कैकटी सप रसुल्लाह सल्लम एटाई बिशोस इमाम महम्मद रही मुस्नादेव आबू सर्णनाबू साइद रज्लाह बलान रसुल्लाह सल्लम इबने साइद के बल्लें तुम्हें कि देखते पाच इबने सैद बोलो हमें समुद्र ऊपर एक सिंहासन देखते जार चारपाशे आर्परजी একথা শুনে রসদ সাল্লাই সাল্লাম বলে এযথর্ত বলেছেন এটাই এবিসের সিংহাসন ইমাম আহমদ রহমাল্লাহ বর্ণনা করেন যে বলে রসদ সাল্লাই সাল্লাম বলেছেন শৈতান এ ব্যাপারে নিরাজ্য সালাত আদায়কারীরা তার ইবাদত করেন কিন্তু পরস্পরের বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টায় তার অব্যাহত রয়েছে ইমাম মুসুর রহমল্লা জাবিরদ সূত্রে মা আসের হাদিস থেকে বর্ণনা করেন নবী করিম বলেন শয়তান তার সিংহাসনকে পায়ের উপর স্থাপন করেন तर जनसमीसूह प्रण दृष्टि फैटना सृष्टि कराई जे जो बड़ो मर्यादा से निकटर अवधिकार तरह क्यों एक जन आमुक पेचने लेगे थी अवश्य से ताकि एम अवस्था रेखे इस एम एम जघन् कथा खोले बेड़ा एक इब्रिश बना आल्लाह शपथ तुम्हें किचुई करो ना अब आकजन इसे बी अमुक स्त्री मध्य विच्छेद घटिए तब झेड़े রসদ সালাল্লাহ সাল্লাম বললেন একথা শুনে শয়তান তাকে কাছে টেনে এনে বলল কত উত্তম কাজে না তুমি করেছো এ কোনো নাই নুনকে ফাতেহ দ্বারা করা হয়েছে যার অর্থ তুমি মর্যাদা পাওয়ার উপযুক্ত বটো আবার কাছরা দ্বারা পড়ার কথা হয়েছে আমাদের সাহেব আবুল হাজ প্রথমটিকে সমর্থন করে ঢাকার বর্ণনা দিয়েছে আল্লাহ স্বর্গপর এই হাতৃষ্টিতে আমরা এই আয়তের ব্যাখ্যা এনেছি শয়তানিদের থেকে লব্ধ জাদু মানুষ শৈতান হোক বা জিন শৈতান দুই পরম আপনজনের মাঝে বিচ্ছেদ সৃষ্টি হয় তার এই জন্যই শৈতান সে ব্যক্তির চেষ্টা সকানে কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকে যার দ্বারা এই কাজ সাধিত হয় মূল কথা আল্লাহ যাকে নিন্দা করেছেন ইবলিস করে তার প্রশংসা আর যার প্রতি আল্লাহ হন রুষ্ট শৈতান তার প্রতি হন প্রসন্ন তার প্রতি আল্লাহর লালন এদিকে আল্লাহ আল্লাহতালা বিভিন্ন প্রকার আনুষ্ঠল সেগুলোর মধ্যসমূম এবং সেগুলোর অশুভ পরিণাম থেকে রক্ষার উপায় হিসেবে পালাক ও নাচ দুটোসুরা নাজিল করেছেন বিশেষত সুরা নাসের মর্ম হলো বলো আমি আমি স্মরণ নিচ্ছি মানসিক প্রতিপালকের মানুষের অধিপতির মানুষের ইলাহের নিকট আত্মগোপনকারী কুমন্ত্রণাদায়ক অনিষ্ট থেকে যে দেয় মানুষের অন্তর জিনের মধ্যে থেকে অথবা মানুষের মধ্যে থেকে সহি বোখারি ও মুসলিমে আনাস রাজুতালের সূত্রে সহি বুখারি ও মুসলিমে আনাস রাজ্লাহ তালের সূত্রে এবং সহিদ বুখারিতে হোসাইয়ান কন্যা সাফিয়া রহিম উল্লাহ এর সূত্রে বর্ণিত আছে যে রাসল্লাহ সালুল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন শয়তান আদাল সৈতারের সিরাই সিরায় চলাফেরা করতে থাকে হাকিম আবু ইযালাহ আল মুসাইলি বর্ণনা করেছেন যে আনাসাদ আল্লাহ বলেন তারা সদুল্লাহ সালুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন শয়তান আদম সন্তানের হৃদপিণ্ডের উপর তার নাকে অগ্রভাত স্থাপন করে আছে যদি আদম সন্তান আল্লাহকে স্মরণ করে তাহলে শয়তান পিছিয়ে যায় আর যদি সে আল্লাহকে বিস্তৃত হয় তাহলে শয়তান তার হৃদয়কে কবজা করে নি এটাই হলো আত্মগোপনকারীর মঞ্চনা যেভাবে আল্লাহ করে ঠিক সেভাবে যদি তুমি ভুলে যাও তবে তোমার প্রতিবার স্মরণ করবেছিল এতে আল্লাহ বলেন অর্থাৎ শয়তান তাকে তার প্রবল নিকট তার বিষয়ে বলা কথা বলিয়ে দিল অর্থাৎ ইউসুফ আলাই যখন সাকিকে সাকিকে বলেছিলেন যে তুমি তোমার মনিবের নিকট আমার কথা বলবে সে তার মনির বাদশাহ নিকর বলতে ভুলে গিয়েছিল আর এ বলে যাওয়াটা ছিল শয়তানের পক্ষ থেকে ফলে ইউসুফ আলহিসাম কয়েক বছর কারাগারে থাকেন এজন্যই আল্লাহ তালা করে বলেন অর্থাৎ দুজন কারাবন্দির মধ্যে যে মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পরে যার স্মরণ সে বলল ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে আসিম রহিমুল্লাহ বলেন যে আমি আবু তামিমা রহিমুল্লাহকে রাসুল সাল্লি সাল্লামের সাওয়ারিতে তার পেছনে উপবেশকারী এক ব্যক্তি থেকে বর্ণনা করতে শুনেছি যে একদিন নবী করিম সাল্লু আলয় সাল্লামকে আমি তার গাদা চোট খাই একদিন নবী করিম সাল্লু আলাই সাল্লামকে নিয়ে তার গাদা চোট খাই তখন আমি বললাম শয়তান বদনজর করেছে আমার কথা শুনে নবী করিম সাল্লু আল্লাহ সাল্লাম বললেন শয়তান বদনজর করেছে বলো না করেছে বলো যখন তুমি বলবে শতান বদনজর করেছে তখন সে গর্বিত হয়ে গর্বিত হয়ে যাবে আর বলবে আমার শক্তি দ্বারা আমি তাকে ধরাশাহী করেছি আর যখন তুমি বলবে বিসমিল্লা তখন ছোট হতে হতে সে মাছির নেই হয়ে যাবে এহাদেশটি কেবল ইমাম আহমদই বর্ণনা করেছেন এর সন উত্তম ইমাম বর্ণনা করেছেন আবু হুরাই রাহতাহ বলে রাসুল সালাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ মঞ্চিতে এলে শয়তান মানুষকে এভাবে বসীভূত করে যেভাবে কেউই তার বাহনকে শান্ত করে একান্ত বসান নেই তারপর তাকে লাগাম পরিয়ে দেয় আবু হুরাইরা রাজুল্লাহ তালন বলে লক্ষ করলে তোমরা তা দেখতে পাবে শয়তান যাকে কুমঠেসা করে দেখবে সে নত হয়ে কেবল আল্লাহকে স্মরণ করতে থাকে আর যাকে লাগাম পড়ায় সে মুখ খুলে হা হা করে হা করে বসে থাকে আল্লাহর জিকির করে না ইমাম আহমদ রহিমুল্লাহ এককভাবে আদেশটি বর্ণনা করেছেন ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরারের রাজ বলেন রসুলসাল সালাম বলেছেন বদনয যে হয়ে থাকে তা সত্ত্বে তাতে শয়তান ও বণী আদমের হিংসা বিদ্যমান থাকে तरक्क वर्णन आया इग्ने अब्बास रतुल्ला एक व्यक्ति रसल सल्लाह सलमेर निकट एस रसल्लाहर मन एमन एम कल्पना जाग्रत होता भक्त करार चाहिया आकाश देखे जावर निकट श्रेय मन है शुने रमी करीम सल्लाह सल्लम अल्लाह अकबर समस्त प्रशंसा से आल्लाह जिन शय शयतानी चक्रान के कमशन परिणत कर दिए ইমাম আবু দাউদ ও নাসাই রহিমুল্লাহ মানসুরের হাদিস থেকে এইহাদেশটি বর্ণনা করেছেন নাসাই এবং আহমাস হজরত আবু জাহরাদ সূত্র এই হাদেশটি বর্ণনা করেছেন ইমাম বুখারি রহিমুল্লাহ বর্ণনা করেছেন আবু হুরারি রাদুল্লাহ তাল্লাহন বলেন রসুল সাল্লু আলহি সাল্লাম বলেছেন শয়তান তোমাদের একজনের কাছে এসে বলে এটাকে সৃষ্টি করেছে ওটাকে সৃষ্টি করেছে শেষ পর্যন্ত বলেছে সৃষ্টি এবং এখানে ইমাম মুসলিম থেকে পরের দুজন পুরুয়া থেকে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ বলেন যারা তা কুয়ার অধিকারী হয় তাদেরকে যখন কমন শোনা দেয় তখন তারা আত্মসচেতন হয় এবং তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায় অন্য আল্লাহ বলেন বলো হ্যাঁ আমার প্রতিপালক আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্রচনা থেকে সে বলল হে আমার প্রতিপালক আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার তাদের উপস্থিতি থেকে অন্যত্র মহান আল্লাহ তালা বলেন অর্থাৎ যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে পরিছোট করে তবে আল্লাহর শরণ নে তিনি সর্বশ্রেষ্ঠ আশ্রয়ক আরেক জায়গায় তিনি বললেন فاذا قرات القران فاستعذ بالله من الشيطان الرجيم انه ليس له سلطان على الذين امنوا وعلى ربهم يتوكلون. অর্থাৎ যখন তুমি কোরআন পাঠ করবে তখন অভিষেক শৈতান থেকে তুমি আল্লাহর স্মরণ নেবে যারা ইমান আনিয়া ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে তাদের উপর তার অধিপত্য তার অধিপত্য কেবল তাদের উপর যাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর শরীর করে এমা মাহমুদ রহিমুল্লাহ ও সুনান সুনান সংকলগণ আবু সাইদরুল্লাহ তালের সূত্রে বর্ণিত আবু মুতাওয়াকিলের হাদিস থেকে বর্ণনা করেন যে আবু সাইদ্রাদুল্লাহ তালন বলেন মুসল সাল্লাম বলছেন আমি সর্বশ্রদ্ধ সর্বগ্র আল্লাহ নিকট বিদারিত সৈতানের আমাজ নাফাক ও নাফাস থেকে আশ্রয় প্রার্থনা করি জুবাইয়ার ইবন মতিম আবদুল্লাহ ইবনি মাসুদ রদুল্লাহ তোলা থেকে আবু উমামা বাহিনীর বর্ণনা থেকে এরূপ পাওয়া যাবে আর হাদিসে এর এরূপ বর্ণনা করা হয়েছে যে এর অর্থ হচ্ছে অহংকার বা শাস্ত্রদী শহীদ বুহারি ও মুসলিমের বণিত আছে যে আনাসুল্লাহাল বলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন সোজাগারে প্রবেশ করতেন তখন তিনি বললেন আমি আল্লাহর নিকট খুবইস ও খাবাইশ থেকে আশ্রয় চাই বহু সংখ্যক আলিম বলেছেন রসুলুল্লাহ সাল্লু আলহিহি সাল্লাম পুরুষ চৈতান ও মহিলা শৈতান থেকে আশ্রয় প্রার্থনা করেছেন অর্থাৎ তাদের মতে খুব অর্থাৎ পুরুষ চৈতান আর খবুইস অর্থাৎ মহিলা সৈতানের দল ইমাম আহমদ রাইমলা বর্ণনা করেন সে আবু হুরারি রাজহম বলেন রসাল সাল্লাম বলছেন কেউ পায়খানা গেলে সে যেন আড়াল করে যদি সে মাটিতে করা ব্যতীত অন্য কিছু না পায় তবে যেন তাই করে তার পেছনে রেখে বসে কারণ ছয়তান আদম সন্তানের নিতম্ব নিয়ে খেলা করে যে ব্যক্তি এরপ করে সে ভালো করবে আর একান্ত না পারলে ক্ষতি নেই ইমম আবু দাউদ ও ইবনে মাজা সাউর ইবনে জাইদ এর হাদিস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন এবং বুখারি রহমুল্লাহ বর্ণনা করেন যে সুলাইমান ইবনে সুরাদ বলেছেন নবী করিম সাল্লাই সাল্লামের দরবারে দুজন লোক একে অপরকে গালাগাল করে আমরা তখন তার নিকট বসেছিলাম দেখলাম ওদের একজন তার সঙ্গীকে এমন রাগান্বিত হয়ে গালাগালাজ করছে যে তার চেহারা লাল হয়ে গেছে তাতে দেখে নবী করিম সাল্লাই সাল্লাম বলে আমি অবশ্য এমন একটি কথা জানি যদি সে তা বলে তাহলে তার রাগ দূরীভূত হবে জ্যোতিষে বলে হাউস বিল্লা আমি বিতারি বিতাড়িত শান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই একথা শুনে উপস্থিত লোকজন লোকটিকে বললো তুমি কি শুনেছ না রবি করিম সাল্লি সাল্লাম কী বলেছেন উত্তরে সে বললো আমি পাগল নই ইমাম মুসলিম আবুদাউদ এবং নাসাই আমাজ থেকে বিভিন্ন সূত্রে দেশটি বর্ণনা করেছেন ইমাম মাহমুদ রহমুল্লাহ বর্ণনা করেন যে এমনি উমার রবি আল্লাহাল বলেন রসিম সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন বাম হাতে পানাহার না করে কারণ শয়তান বাম হাতে পানাহার করে থাকে এই সনদে এটা ইমাম বুখারী ও মুসলিমের শর্তে উত্তীর্ণ আর সহি বুখারিতে এই হাতেশটি কন্যাসে বর্ণিত রয়েছে ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে আয়সরাজুল্লাহম বলেন রাসুল সালাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাম হাতে আহার করে তার সঙ্গে শয়তান আহার করে আর যে ব্যক্তি তার বাম হাতে পান করে শয়তানও তার সঙ্গে পান করে ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে আবু জিয়াদ তাহন রহিমুল্লাহ বলেন আমি আবু হুরারি রাদুল্লাহমকে বলতে শুনেছি যে নবী করিম সাল্লাইসাল্লাম এক থেকে দাঁড়িয়ে পান করতে দেখে তাকে বললেন বমি করো লোকটি বলল কেন নবী করিম সাল্লু আলাইসালাম বললেন তুমি কি এতে খুশি হবে যে তোমার সঙ্গে বিড়াল পান করু সে বললো জি না তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন কিন্তু তোমার সঙ্গে তো এমন এক প্রাণী পান করছে যে বিড়ালের চৈতনিক পৃষ্ঠান তার ছয়তান এ সূত্রে মাম আহমদ রহিমুল্লাহ একক হাতাসটি বর্ণনা করেছেন তিনি আবু হুরারি রহাজুল্লাহ তাল্লাহমের সূত্রে আরো বলেন রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে ফান করে যদি সে জানত তার পেটে কি আছে তাহলে অবশ্যই সে ইচ্ছা করে ভূমি করত এহাদিস ভিন্ন সূত্রে বর্ণিত রয়েছে ইমাম বর্ণনা করে আবদুল্লাহ ইবনে জুবাইয়ার জাভিজালকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি নবীুল্লাহিসাল্লামকে কথা বলতে শুনেছেন যে মানুষ ঘরে প্রবেশ করে এবং আহারের সময় বিসমিল্লাহ বললে শয়তান তার সঙ্গীতের বলে এখানে তোমাদের থাকাও নেই খাবার আর প্রকাশকালে বিসমিল্লা না বললে শয়তান বলে তোমরা রাত্রে যাপনের জায়গা পেয়ে গেছো এবং আহারের সময় বিসমিল্লাহ না বললে শৈতান বলে তোমরা রাত্রে যাপনের জায়গায় এবং রাতের খাবার পেয়ে গেছো জবাবে জাহির রাজন বলেন হ্যাঁ তুমি মুখারি রহমুল্লাহ বর্ণনা করেন যে তেমনি উমার রাতুল্লাহ তোলাহ বলেন রসুম সাল সাল্লাম বলেছেন সূর্য উদয়কালে যখন তার প্রান্ত দেশে দেখা যায় তখন পুরোপুরি তা উদিত না হওয়া পর্যন্ত তোমরা সালাত স্থগিত রাখা এবং যখন সূর্য সূর্য অস্ত সূর্য অস্ত যেতে থাকে তা পুরোপুরি না ডুবা পর্যন্ত সালাত স্থগিত রাখা আর সূর্যের উদয় এবং অন্তকে তোমরা সালাতের সময় সাব্যস্ত করো না কারণ সূর্য সয়দানের দুই সিং এর মধ্যবর্তী স্থানে উতীত হয়ে থাকে মুসলিম এবং নাসাই এই হাতিসটি বর্ণনা করেছেন ইমম বুখারি রহমুল্লাহ বর্ণনা করেন ইমনি উমার রদুল্লাহ তালা বলেন আমি রসিদাল্লাহ আলাইসাল্লামকে দেখেছি যে তিনি পূর্ব দিকে ইশারা করে বলেছিলেন শুনে রাখা ফেতনা এখান ফেতনা এখানে তনা এখানে যেখান থেকে শয়তানের সিং আত্মপ্রকাশ করে থাকে আবুদাহ তিরমেজি নাসাই এবং ইবনে মাজার শরীফের আসার জন্য সুলসালসাল্লাম রৌদ্র ও ছায়ার মাঝখানে বসতে নিষেধ করে বলেছেন তা হল শয়তানের মুসলিজ হাদিস বিশারতগ এর কয়েকটি অর্থে উল্লেখ করেছেন তন্দেহ সর্বোত্তম সর্বোত্তম হলো এই জীবন যেহেতু অভিজ্ঞতাই দেখা গেছে যে এরোপ স্থানে বসলে অঙ্গ সভ্যস্ত্র নষ্ট হয় তাই শয়তান তা পছন্দ করে কেননা তার নিজের অবয় বিক আর সেটা সর্বজন ব্যদিত এজন্যই আল্লা তালা বললেন অর্থাৎ তার জাহ নামের তলদেশ থেকে উদিত জাকুম বৃক্ষের মোচা যেন শয়তানের মুখা সঠিক কথা হল আয়াতে শয়তান বলতে শয়তানি বোঝানো হয়েছে এক শ্রেণীর কাজ নয় যেমন কোনো কোনো তাফসির বিপারিত ধারণা করেন আল্লাহ কেননা সত্য ভাবে মানুষের মনে এই মূল ধারণা রয়েছে যে শৈতান রূপ দেখে و قالت اخرج عليهم فلما رايناهم اكبرناه فلما رايناهم اكبرناه وقطعنا ايديهم وقلنا حاشر الله ما هذا بشرا ان هذا الا ملك كريم বলেছেন রাত যখন ছায়াপাত করে তখন তোমরা তোমাদের শিশু কিশোরদেরকে ঘরে আটকে রাখ কারণ শৈতানবন এই সময় সরিয়ে পড়ে তারপর রাতের কিছু সময় পার হয়ে গেলে তাদেরকে ছেড়ে দেবে এবং দরজা বন্ধ করে আল্লাহর নাম বাতি নিবি দেবে এবং আল্লাহর নাম উচ্চারণ করবে পানপাত্রে মুখে পানপাত্রের মুখ পেতে রাখবে এবং আল্লাহর নাম উচ্চারণ করবে বর্তন ডেকে রাখবে এবং আল্লাহর নাম উচ্চারণ করবে তার উপর কিছু একটা ফেলে রেখে হলেও তা করবে ইমাম আহমদ রহিমুল্লাহ ইয়াহিয়া ও ইবনে সুরাইয়ারের সূত্রে হাদিসটি বর্ণনা করেছে তার বর্ণনায় আছে সৈতান বন্ধ জিনিস খুলতে পারে না ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে জাবির তালু বলেন প্রসন্ত সাল আল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা তোমাদের দরজাগুলো বন্ধ করে দাও বর্তনগুলো ডেকে রাখা পানপাত্রগুলোর মুখ বেঁধে রাখো এবং বাতিগুলো নিভিয়ে দেওয়া কারণ শয়তান বন্ধ অদরজা খুলতে পারে না ডাকনা উন্মুক্ত করে না এবং বন্ধন খুলে না আর ঈদ উ সরবরাহকারীদের সহ ঘরে আগুনি ধরিয়ে দেয় ইমাম বুখারি রহিমুল্লাহ বর্ণনা করেন যে ইমনি আপাস বলেন রসুল সালাহ সাল্লাম বলছেন আপন যে গমনকালে তোমাদের কেউ যদি বলে এ আল্লাহ আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো এবং আমাকে তুমি যা দান করেছে তা থেকে দূরে তার আধিপত্য শব্দটি অতিরিক্ত এসেছে ইমাম বোখারি রহমুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরারি রাজাম বলেছেন রসুদ সাল্লাই বলেছেন তোমাদের কেউ ঘুমালে শৈতান তার মাথার পশ্চাৎ থেকে তিনটি গীত দেয় প্রতিটি গীত দেওয়ার সময় সে বলে দীর্ঘ রাত আছে তুমি ঘুমাও যদি সে জেগে ওঠার পর আল্লাহকে স্মরণ করে তাহলে একটি টিকিট খুলে যায় তারপর যদি উঁচু করে তাহলে আরেক টিকিট খুলে যায় তারপর যদি সে ছালাত আদায় করে তাহলে সবক টিকিট খুলে যায় ফলে সে প্রফুল্ল ও প্রশান্ত চিত্তে সকালে উঠে অন্যথায় সে সকালে উঠে কুলসিত মন ও অলস দেহ নিয়ে ইমাম বুখারি রহিমুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরারি রাজুল্লাহ আল্লাহ বলে রাসেল সাল সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ঘুম থেকে জেগে ওঠে এবং উঁচু করতে তার যায় তখন সে যেন তিনবার পানি নিয়ে তিনবার পানি নিয়ে নাক ছেড়ে নেয় কেননা শয়তান তার নাকের চিত্রে রাত্র যাপন করে থাকে ইমাম বুখারি ইমাম মুসলিম ও ইমাম নাসাই বিভিন্ন সুন্দরের হাদিসটি বর্ণনা করেছে ইমাম বুখারী রহিমুল্লাহ বর্ণনা করেন আবদুল্লাহ তাল বলেন রসুল সাল্লাই সাল্লামের নিকট আলোচনা হলো যে এক ব্যক্তি সারা রাত নিদ্রা যায় তারপর বোর হলে জাগ্রত হয় শুনে রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন লোকটির দোকানে তো চয়তান পেশাব করে দিয়েছে রসুল সাল্লাহ আলহি সাল্লাম দু বললেন নাকি দু নাকি শুধু কানে বললেন এ ব্যাপারে রাবি সন্দেহ প্রকাশ করেছেন ইমাম মুসলিম ইমাম নাসাই ইমাম বুখারি ইবনে আজাহা বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন বোখারি রহমুল্লা বর্ণনা করেন বলেছেন যখন নামাজে আজান দেওয়া হয় স্মরণ করতে করতে পিছু হাজার শেষ হয়ে গেলে আবার এসে পড়ে তারপর একামত কালে আবার হাঁটে যায় একামত শেষ হয়ে গেলে আবার শেষে মানুষকেও তার অন্তরের মাঝে অবস্থান নেয় এবং বলতে শুরু করে তুমি এটা স্মরণ করো তুমি ওটা স্মরণ করো শেষ পর্যন্ত লোকটি ভুলে যায় যে নামাজ তিনটা রাকাত পড়লো ওনাকে চাপটা কাত তারপর তিনটা রাকাত পড়লো নাকি চাপটা কাত পড়ল ধান ধারণ করতে না পেরে দুটি इमाम करदुल्लाहलम तुम्हारा नाम शीग घन सन्नीवेषणन करना कारण शयान फाँकें दाड़े दिन अहमद रहीमुल्ला बर्णना करेंस्टरदुल्लाह बसान सोल्लाल्लम तुम्हारा शीगुलू घनो सन्नीवेशन करो ना एक सड़ी आक सड़ काधे काधे काद मिलान যে সত্তার হাতে মোহাম্মদের প্রাণ তার সফর নিঃসন্দেহে আমি দেখতে পাচ্ছি যে শয়তান শাড়ির ফাঁকা জায়গায় ডুবে বলে যেন সে একটি পাখি ইমাম বুখারি রহিমুল্লাহ বর্ণনা করেন যে আবু সঈদ রাজুল্লাহ তালহ বলেন রসুলসালাইসালাম বলেছেন তোমাদের কারো সম্মুখ দিয়ে কোনো শরীর অতিক্রম করি যেন সে তাকে বাধা দেয় যদি সে যদি সে অগ্রাহ্য করে তাহলে যেন আবারও বাধা দেয় আবারও যদি অগ্রাহ্য করে তাহলে যেন সে তার সঙ্গে লড়াই করে কারণ সে সে আস্ত শয় থাকে মুসলিম ও আবুদ আবু দাউদ রহিমুল্লাহ বিভিন্ন সূত্রে এই হালিসটি বর্ণনা করেছেন আমুদ রহিমুল্লাহ বর্ণনা করেছেন যে আবু ওবায়দাহ রাহিমুল্লা বলে আমি আতা ইবনে সাইদ লাইসি রহিমুল্লাহকে দেখলাম যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন তারপর আমি তার সমীদে অতিক্রম করতে চাইলে তিনি আমাকে ফিরিয়ে দেন পরে তিনি বলেন আবু সাহিদ আমার নিকট বর্ণনা করেছেন যে রসুল সাল্লাই একটি অজরের নামাজ আদায় করছিলেন আর তিনি আবু সাহিদ রদুল্লাহ আহনার পেছনে ফির হাত পড়ছিলেন তখন রসুল সাল্লাহ আলাইস্লামের ফিরাত পাঠে বিঘ্ন ঘটে সালাদ শেষ করে তিনি বলেন যদি তোমরা আমার বই প্লিসের ব্যাপারটি দেখতে হাত আমি ওর গলা টিপে ধরেছিলাম এমনকি আমি আমার বিদ্যুমগুলিও তার পাশের আঙ্গুলির মাঝখানে ওর মুখের ললা শীতলতা অনুভব করে আমার ভাই সুলাইমানের কোন একটি হয়ে যেত আর মদিনা শিশুরা তাকে নিয়ে যার এ ক্ষমতা অন্তরায় ঠেকাতে পারবে তাহলে সে তা করে ইমাম আবু দাবুদ হাদিস্তি যার ক্ষমতা আছে অংশটি বর্ণনা করেছেন বর্ণনা করেছে আবু আল্লাহমসোলা একদিন কোন এক সালাদ আদায় করে বললেন আমার সালাদুষ্ট করে দিতে চেয়েছেন কিন্তু আল্লাহ তাকে কাবু করার শক্তি আমাকে দান করেছে ইমাম মুসলিম করেছেন প্রদান করেন তিনি বলেছিলেন অর্থাৎ হে আমার আমাকে ক্ষমা করো আমাকে দান করো এমন এক রাজ্য যার অধিকারী আমি ছাড়া আর কেউ যেন না হয় তুমি তো পরম দাতা এ আয়তের ব্যাখায় ইমাম বুখারি রহিমালা বর্ণনা করেন যে আপুারি রাজা আল্লাহাম তাল্লাহাম বলেন রাসম সাল্লাহ সালাম সাল্লাম বলেছেন আমার সালাদ বরবাদ করার জন্য গত রাতে দুষ্ট এক জিন আমার উপর জড়া হয় কিন্তু আল্লাহ তাল্লাহ তাকে কাবু করার শক্তি আমাকে দান করে ফলে আমার ইচ্ছা হলো তাকে ধরে এনে মসজিদের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখি আর ঘুরে উঠে তোমরা সকলেই তাকে দেখতে কিন্তু পরক্ষণে আমার ভাই সুলাইমান আল্লাহি সাল্লামের युक्ति मन परि बसद सल्लिमें वर्थ मनोरथ पर फिरिए मुस्लिम रहीमुल्ला अबूद अक्तरला बर्णा करें रसुल्लाम्लम एक दिन सालाद हत्यारत हन एम समय हत्या सुनते पेलमी बच्चन तुम्हारे हमें आल्लाह निकट आश्रय चाहिए तुम्हारे अल्लाहल्लाहनाथ कथाटी तीन बारिं तर बाम हाथ हाथ प्रसारित करलें जान कि धरे तरप सालाद शेष हे हमें बल्लम हे अल्लाह रसोल সালাতের মধ্যে আমরা আপনাকে এমন কিছু বলতে শুনলাম চাইতে পূর্বে আমরা আপনাকে কখনোই শুনি আপনাকে বলতে কখনোই শুনুন আবার আপনাকে দেখলাম আপনি আপনার হাত প্রসারিত করলেন জবাবে তিনি বললেন আমার মুখে আমার মুখে নিক্ষেপ করার জন্যে আল্লাহর দুশ্মন প্লিজ কে অগ্টিপিণ্ড নিয়ে আসে তাই আমি তিনবার বললাম কিন্তু সে সরলো না তারপর আমি তাকে ধরতে মনস্থিত করি আল্লাহর শপথ যদি আমার আমাদের ভাই সুলাইমান আল্লাহ সালাম সুলাইমানের দোয়া না থাকতো তাহলে সে বন্দী হয়ে যেত নিয়ে খেলা করতেন অর্থাৎ পার্থিব্য জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা না করে এবং সেই প্রবঞ্চনা অর্থাৎ শয়তান যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রমাঞ্চিত না করে তোমাদের দুঃশ্ম তাকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো সে তো তার দলবলকে কেবল এজন্য আহ্বান করে যেন তারা জান্ন কথা চলাফেরা উঠা বসা ইত্যাদি অবস্থায় শৈতান মানুষের সর্বনাশ করার ব্যাপারে তার চেষ্টা ও শক্তি প্রয়োগে বিন্দুমাত্র ত্রুটি করেন যেমন হাফিজ আবু বকর ইবনে আবুদ্িয়া রহিমুল্লাহ মাসাঈদিস শয়তান শয়তানের ফাদমা নিয়ে একটি গ্রন্থ রচনা করেছেন গ্রন্থটি অত্যন্ত মূল্যবোধ আবু দাউদ শরীফে রাসুমসাল্লাহ সাল্লাম তার দু আই বলতেন মৃত্যুর সময় শয়তানের সুবল থেকে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি কোনো কোনো গণনা এসেছে শয়তান বলেছিল হে আমার প্রতিপালক তোমার ইজ্জত ও জালাল এর শপথ করে বলছি ते देह प्राण था पर्तंत्री तक के विभ्रांत करो और आल्लाह तला एक जवाबें इज्जत को जाली शपथ कर तरा जतार निकट क्षमा चाह चाह तमा करते ही आल्लाह तला शयान तुम्हारे दरिद्रतार बारण्य निर्देश दे आल्लाह तुम्हारे तरह क्षमा और अनुग्रह प्रतिश्रुति दान करें आल्लाह प्राचुर्यमयज्ञ मोट कथा आल्लाश्रुति सठीक सत्य और शयान प्रतिश्रुति मात्र पति तिरमिजी और नासाई এখনি হিব্বান রহিমুল্লাহ তার সহি সহি আর ইবনে আবু হাতিম রহিমুল্লাহ তার তাপসিরে এখানে মাসুদ রদুল্লাহ তাল্লাম থেকে বর্ণনা করেন রসুল সাল্লাহ আল্লাহ সালাম বলেছেন আদম সন্তানের সঙ্গে শয়তানির একটি ছোঁয়াচ এবং ফেরেস্তাদের একটি ছোঁয়াচ আছে শয়তানের ছোঁয়াচ হল মন্দের প্রতিশ্রুতি প্রদান এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা ফেরেস্তাদের ছোঁয়াচ হলো কল্যাণের প্রতিশ্রুতি প্রদান এবং সত্যকে সত্যবলে গ্রহণ করা সুতরাং কেউ এটি অনুভব করলে সে যেন বুঝে যে তা আল্লাহরই পক্ষ থেকে ফলে যেন সে আল্লাহর প্রশংসা করে আর যে ব্যক্তি অপটি অনুভব করবে সেজন্য যেন থেকে আশ্রয় পারত না তারপর তিনি কুত্তা একটি পাঠ করেন সুরা বাকার ফজুলাতে আমরা উল্লেখ করেছি যে শয়তান সে ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় আবার আইতুল কুস্তির ফজুলাতে উল্লেখ করেছে যে যে ব্যক্তি রাতে আইতুল কুস্তি পাঠ করবে ভোর পর্যন্ত শয়তান তার কাছে গোস গেছতেও পারবে না বুখারী রহমুল্লা বর্ণনা করেন আবু হুরার তাল্হন বলেন রসমসালাহ সাল্লাম বলেছেন ভূমিষ্ঠ হওয়ার সময় প্রত্যেক বণী আদমের দুই পাশে শয়তান তার আঙ্গুর দ্বারা খুঁজা দেয় ফলে তবে মারিয়াম পুত্র ইসা আল্লাহ সাল্লামের ব্যতিক্রম তাকে খুঁজা দিতে গিয়ে শয়তান তার দেহে জড়ানো আবরণকে খুঁজা দিয়ে আসে ইমাম বুখারি রহমুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরারতালন বলেন রসমসালসাল্লাম বলেছেন অর্থাৎ হাইতুলায় হয় শয়তানের পক্ষ থেকে অতএব তোমাদের কারো হায় আসতেন সে জন্য যথাসম্ভব তা রোধ করে কারণ হায় আসার সময় তোমাদের কেউ হা বললে শয়তান হেসে দেয় আহমদ আবু দাউদ উল তিমেজ রহেমুল্লাহ এই হাতিসটি বর্ণনা করেছেন এবং ইমাম নাসাই রহেমুল্লাহ হাতিসটি সহি বলে রায় দিয়েছেন এই হাতিসটিতে যে পাঠ আছে তোমাদের কারো হায় আসলে যেন সে যথাসম্ভব তা করে কারণ হাই তোলার সময় শয়তান ভিতরে ঢুকে পড়ে এই হাতিসটির অন্য পাঠে আছে অর্থাৎ তোমাদের কারো হায় আসলে সেজন্য যথাসম্যক তার ধমন করে কারণ হাই তোলার সময় শয়তান ভিতরে ডুবে পড়ে ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরার বলেন রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহতালা হাঁচি পছন্দ করেন আর হাই ঘৃণা করেন রাবি বললেন অপছন্দ করেন হাই সময় তোমাদের ওই হাঁ হা বললে শয়তান একেবারে তার প্যাট থেকে হাসতে থাকে ইমাম তিরমিজি ও নাসাই রিহিমুল্লাহ এই হাতেশটি বর্ণনা করেছে ইমাম বুখারি রহিমুল্লাহ বর্ণনা করেন যে আয়সুল্লাহ তাল্লাহ বলেন আমি ইনাব ইক্রিম সাল্লাইসাল্লামকে মানুষের সালাদের মধ্যে এদিক দৃষ্টিপাত করে করা সম্পর্কে জিজ্ঞাসা উত্তরে তিনি বলেন এ হলো চিন্তায় যা তোমাদের কারো সালাদ থেকে আবু বিভিন্ন সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছে এবং বলেছেন সুস্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর অনেক স্বপ্ন হচ্ছে শৈতানের পক্ষ থেকে অতএব তোমাদেরকে ভয়ঙ্কর কোন দুঃস্বপ্ন দেখলে সে যেন তার বাম দিকে তুতু ফেলে তার অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে এতে সে তার অনিষ্টের হাত থেকে রক্ষা পাবে ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করছেন আবু রাহুতাল বলেন বলেছেন তোমাদের কেউ কিছুতেই যেন তার কোনো ভাইয়ের প্রতি অস্ত্র দ্বারা ইশারা না করে কারণ কি জানি হয়তো শয়তান তার হাতে এসে ভর করবে ফলে সে জাহান নামে কুণ্ডে গিয়ে নিক্ষিপ্ত হবে ইমাম বুখারি রহিমুল্লাহ ও মুসলিম রহেমুল্লাহ এই হাদেশটি বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন অর্থাৎ আমি নিকটবর্তী আকাশকে সুভচিত করেছি প্রদীপমালা দ্বারা এবং তাদেরকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপণ উপকরণ যাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্ন শাস্তি অন্য আয়তে তিনি বলেন আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্র রাজসুষারা সুভাষিত করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী সৈতান্তিক ফলে তারা ঊর্ধ্বজগতের কিছু শুনতে পায় না এবং তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক থেকে বিতারণের জন্য এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে উল্কাপিণ্ড তার কিছু দেওয়া করে অন্যত্র আল্লাহ আল্লাহতালা বলেন অর্থাৎ আকাশে আমি গ্রহ সৃষ্টি করেছি দর্শনের জন্য তাকে শুভসূিত করেছি এবং প্রত্যেক অভিশপ্ত শতান থেকে আমি রক্ষা করে থাকি আর কেউ চুরি করে সংবাদ শুনতে চাইলে তার পিছনে ধাওয়া করে প্রদীপ্ত শিখলাম আরেক জায়গায় আল্লাহতালা বলেন অর্থাৎ শৈতানরা তা সহ অবতীর্ণ হয়নি তারা এ কাজের যোগ্য নয় এবং তারা এর সমর্থও রাখে না তাদেরকে তো শ্রবণের সুযোগ থেকে দূরে রাখা হয় ছাব্বিশ দশ থেকে বারো অন্যত্র আল্লাহ আল্লাহতালা জিনজাতি সম্পর্কে সংবাদ দিতে গিয়ে বলেন অর্থাৎ এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহর এক হুলকাপিন্ডে আকাশ পরিপূর্ণ আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাড়িতে সংবাদ শোনার জন্য বসতাম কিন্তু তখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপণের জন্য প্রস্তুত উল্কাপিন্ডার সম্মুখীন হতো ইমাম বুখারি রহমাল্লাহ বলেন যে আয়সা রাজনাম থেকে বলেছেন ফেরেস থাকুন মেঘভালায় বসে পৃথিবীতে জাগর বেসে সব বিষয় নিয়ে আলোপ আলোচনা করে থাকি সৈতানেরা তার শব্দ বিশেষ শুনে এসে যৌথ শির কানে ঢেলে দেয় যেমন গুতলে কোনো কিছু ডালা হয়ে থাকে পরে তারা তার কাছ থেকে আরও একশো কথা জুড়ে ইমাম মুখারী রহিমল্লা ইবলিস রচিত অধ্যায়ে লায়াস রহিমুল্লা থেকে মো আল্লাহ পুত্রে আদেশটি বর্ণনা করেছেন হিমাম মুখারী ও মুসলিম রহিমুল্লা বর্ণনা করেছেন যে আয়স রাজুল্লাহ তাল্লাহা বলেছেন কিছু লোক রসুল সল্লাহ আলাইস্লামের নিকট জ্যোতিষীদের সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন ওরা কিছুই না তারা বলেন হে আল্লাহ রসুল তারা তো কখনো কখনও এমন কিছু সম্পর্কে আমাদের এমন কথা বলে যে তা সঠিক প্রমাণিত হয় রসমসাল আলাই সাল্লাম বললেন ওই সত্য কঠাতেই জিন্দেরকে ওই ছোমে রয়েছে মুরগির কন কন শব্দের নেয়ে শব্দ করে তার সংগাতের কানে দিয়ে দেয় পরে তার সাথে তারা শত মিথ্যা কথা জুড়ে দেয় এই পাটি ইমাম বুখারি রহেমুল্লাহর বুখারি রহিমুল্লাহ বর্ণনা করে যে আবু বুরাই রাজতালু বলেন রসদুল্লা আলাহ আসাল্লাম বলেছেন আল্লাহতালা উদ্যজগতে কোন বিষয়ে সিদ্ধান্ত নিলে অনুগত্য প্রকাশের উদ্দেশ্যে প্যারেস্তাগন তাদের গানা শুরু করে যেন তা মসৃণ পাতারের উপর ঝিঞ্জির ঝঞ্ঝরা তারপর তারা শান্ত ও নির্ভর হলে তারা বলাবলি করে যে আমাদের প্রতিপালক কি বললেন উত্তরে তারা বললেন তারা বলেন তিনি যা বললেন তা নির্গাট সত্য তিনি তো মহিয়ান গরিয়ান এ চুরি করে শ্রবণকারী তা শুনে ফেলেন চুরি করে শ্রবণকারী দল এবারে একজন আরেকজনের উপর অবস্থান করে তোফিয়ান তার হাতটি একদিকে সরিয়ে নিয়ে আঙ্গুলগুলোর মাঝে ফাঁক করে তার বিবরণ দেয় তারপর বললে। তারপর একজন কোনো কথা শুনে নিলে তা তার নিচের জনের কানে পৌঁছিয়ে দেয় সে আবার তার নিচের জনের কাছে পৌঁছে দেয় এভাবে কথাটি জাদুপর কিংবা জ্যোতিষীর মুখে পৌঁছানো হয় তবে অনেক সময় তা পৌঁছানোর আগেই উল্কাপিণ্ডের কবলে পড়ে যায় আবার অনেক সময় উল্কাপিণ্ড ধরে ফেলার আগে ভাগেই তা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যায় সে তখন তার সঙ্গে শত মিথ্যা জুড়ে দেয় তারপর বলা বলি হয় যে অমুক দিন কি সে আমাদেরকে এমন এমন বলেন ফলে আকাশ থেকে শ্রোত হাদিসটির ভিত্তিতে তাকে সত্যায়িত বলে মেনে নেওয়া হয় ইমাম বুখারি রহিমুল্লাহ অনুরূপ হাদিস বর্ণনা করেছেন এমনি মাসুদারদ্লাহ তালাম থেকে ইমাম আহমদ এবং মুসলিম রহিমুল্লাহ কোটি গণিত একটি হাদিসে আমরা ফেরাস্ত পরিচিত অধ্যায় উল্লেখ করে এসেছি যাতে আজ রসুল সাল্লাহ আল্লাহি সাল্লাম বলেছেন কেউ বাদ নেই তোমাদের প্রত্যেকের জিন সহচর সহযোগ তার দায়িত্ব রাখা হয়েছে এ কথা শুনে শাহবাগুন জিজ্ঞাসা করেন আপনারও ইয়া রাসলাহ তিনি বললেন আমারও কিন্তু আল্লাহ তাল্লাহ আমাকে তার উপর সাহায্য করেছে ফলে সে আমাকে মঙ্গল স্ক্রণীয় কিছু আদেশ করেন ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে ইপনি আবাস সদুল্লাহ তাল্লাহন করেন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন অর্থাৎ তোমাদের কেউ এমন নেই যার ওপর যার ওপর তার শয়তান সহচরকে নিয়োজিত করে রাখা হয়নি একথা শুনে শাহবাগুন জিজ্ঞাসা করলেন আর আপনিও ইয়া রসল্লাহ রসম সালি সাল্লাম বলেন হ্যাঁ তবে আল্লাহ আমাকে তার উপর সাহায্য করে চলে আমার অনুগত হয়ে গেছে ইমাম আহম্মদ রিমল্লা একাই হাতিসটি বর্ণনা করেছেন এবং এ রিওয়ারির শর্তে উত্তীর্ণ ইমাম আহমদ রিমল্লা বর্ণনা করেন যে কমুল মৌ মিনীনা আয়সরাজুল্লাহ তালা বলেন রসম সাল্লাইসাল্লাম একটাতে তার নিকট থেকে বের হয়ে যান তিনি বললেন তার এভাবে চলে যাওয়া আমি মনপূর্ণ হই আয়সার রাজুল্লাহ তাল্লাহা বলেন কিছুক্ষণ পর ফিরে এসে তিনি আমার অবস্থা দেখে বললেন কি হবে কী ব্যাপার আয়াশা তুমি মনঃপূর্ণ হয়েছ আয়সা রাজু তাল্ বললেন জবাবে আমি বললাম আমার মতো মানুষ আপনার মতো উপর মনঃপূর্ণ হবে না তো কি। একথা শুনে রসুল সাল্লি সাল্লাম বললেন কী ব্যাপার তোমার শয়তানটা তোমাকে পেয়ে বসেছে নাকি আয়সার রাজুল্লাহ তাল্লাহ বললেন আমি বললাম আমার সঙ্গে শয়তান আছে নাকি হে আল্লাহ রসুল তিনি বললেন হ্যাঁ আমি বললাম সব মানুষের সঙ্গেই আছে তিনি বললেন হ্যাঁ আপনার সঙ্গেও আছে কি হে আল্লাহ রসুল তিনি বললেন হ্যাঁ আছে বটে কিন্তু আল্লাহ তার উপর আমাকে সাহায্য করেছেন ফলে সে অনুব্রত হয়ে গিয়েছে অনুরূপ ইমাম মুসলিম রহিমুল্লাহ এ আদেশটি বর্ণনা করেছেন ইমাম মাহমুদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে আবু রেলাহ বলেন হস্তলা সাল্লাম বলেছেন মমিন তার শয়তানের মাথার সম্মুখবাগের ক্যাশগুচ্ছ ধরে তাকে পরাবদ্ধ করে থাকে যেমনটি তোমাদের ওই সফরে তার অবাদ্য উটকে নিয়ন্ত্রণ করে থাকে এ বিষয়ে সম্পর্কে সংগান থেকে আল্লাহ তাআলা বলেন পালা ফা বিমা আগওয়াইতনি লাকুদন্না লাহুম অর্থাৎ সে বলল তুমি আমাকে শাস্তিদান করলে এজন্যে আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয় উৎপ্রেতে থাকবো তারপর আমি তাদের নিকট আসব তাদের সম্মুখ পশ্চাৎ দক্ষিণ ও বাম দিক থেকে এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না इमाम महम्मद रहिमल्ला बर्णना करें सुब्राह इबनेबू फाह रसम सोल्ला केयान आदम सन् विभिन्न पथे उत्पेटे बसे इसलमर पथे बस तुम्हें कि तुम और तुम्हार पितृप्रदर्मत्यागढ़ इसलमाम ग्रहण करसम सोल्ला सल्लमें क्योंकि आदम सन्तानता अग्राह्य कर इसलाम ग्रहण कर तरप से हिजरतर पथे बसे बसे तुम्हें कि अपन माटी और आकाश মাটির তাক করে হিজরত করছ মুহাজির তো দূরত্ব অতিক্রমের উহার নেই কিন্তু সে তাকে অগ্রাহ্য করে হিজরত করে তারপর শয়তান জিহাদের পথে বসে থাকে জিহাদ হলে জান যান মালোচর্গ করা তারপর বললো তুমি লড়াই করে নিহত হবে আর তোমার স্ত্রী অন্য স্বামী গ্রহণ ও তোমার ধ্বংস পথ ভাগ বাটোরা পেয়ে যাবে রসুলসাল্লাহু আলিয়া সাল্লাম বলেন এবারও সে তাকে উপেক্ষা করে ও জিহাদ করে তারপর রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেন আদমের সন্তানদের যে কেউই তা করলে তাকে জান্নাত প্রবেশ আল্লাহর জিম্মায় থাকবে সে শহীদ হয়ে গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর জিম্মায় থাকবে সে ডুবে গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর জিম্মায় থাকবে এবং তার শহরে তাকে ফেলে দিয়ে মেরে ফেললেও তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর জিম্মায় থাকবে হিমাম আহমদ রহিমুল্লাহ আবদুল্লাহ এমর রাত তালনার সূত্রে বলেন যে রাসুল সাল্লাহ আলাইসালাম প্রতিদিন সকাল বিকাল তো দোয়া পড়তেন হে আল্লাহ আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতে নিরাময়তা প্রার্থনা করছি हे आल्लाह तुम्हार निकट क्षमा एन दुनिया परिवार परिजन और धन सम्पदे निरापत्ता प्रार्थना कर आल्ला तुम से सब विषय गोपन रखाओ जहाँ प्रकाश पेले लज्जा पे और भीतिकर विषय समूह तुम निरापद रखो कर दओ हे आल्लाह तुम्हें अग्र पश्चात डान वाम और ऊपर थे हेफाजत करो और तुम्हार मर्यादार उशिले हमार नीचे ध्वंस हार बेपारे तुम निकट आश्रह प्रार्थना कर उकर रहम्ला नीचे थंस मानी दोषे द ইমাম আবু দাউদ নাসাই ইবনে মাজাহ ইবনে ইব্বান ও হাকিম রহিমুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন হাকিম রহিমুল্লাহ একে সহি সনদে আদিশ বলে অখ্যায়িত করেছেন